সম্মানিত উপস্থিতি ইসলাম হইল গিয়া কাল আল্লাহ রসুল আল্লাহ ইসলাম ইসলাম রে সব বালা সব থেকে খারাপাই খেরাম রাজি আল্লাহন আজমাইন এই উম্মার শ্রেষ্ঠ মানুষ তারা আমরার সালাদ আমার সিয়াম আমার হজ আমার জুকা জাকাত আমার কুরবানি সব হইতেইবো সাহাবাই খেরাম রাজি আল্লাহমাইন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 সেই যুগের জায়গা সেই যুগে যেটা ইসলাম আছে ইসলাম আর সেই যুগে যেটা আসেন না সাহাবেক রামখানে যে ইসলাম পালন করছেন না এইটা কোনদিন কশ্চিন কালে ইসলাম হইতে পারে না রসুল ইসলামে কইন যে এমন কোন আমল হলো যে আমন আমার নির্দেশনা নাই ফাহু আর সেটা রসুল্লাহসালামে ফ্যান লাইট হি মানাইনি লগি হয়েছে রসুল্লাহিং ইবাদক কিলা করতে হইব আমল কিলা করতে হইব আল্লাহর ইবাদক কিলা করতে হইব সেটা শিখা লাগে ইবাদতার ক্ষেত্রে একমাত্র গ্রহণযোগ্য তরীক রসুলাইলাম আর ইসলামের ক্ষেত্রে গ্রহণযোগ্য বোঝ ওই সাহাবাই খের আমরা দিয়ে বুঝ এটা না হইলে ইসলাম ইসলাম মানলে কী লাভ হইব ইসলাম যদি আমরা মানি আমরা লাভ হইব গা দুনিয়ার কল্যাণ হইব আমি জানি আমার আত্মীয় স্বজন মাজে ডাক্তার বানাইছে ডাক্তার বানানির ফলে বেটায় বিয়া করছে বিয়া করি আর এখন বৌ আর হৌ রেগে থাকে মা বাপ এক জায়গাতে আছে মা বাপর খোঁজ খবর রাখে না কে কারণ তার জান্নাত দেখতে পারবো তার পিতা মা তাই জান্নাত সে জান্নাত কি করে তাই সব তাই সব ফোড়া ফোড়াই সায়েন্স আর্টস কমার্স সব তাই গাইছেন কিন্তু ইসলামিক না ইসলাম যদি আমরা আমার মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটাকে উপকারী এলিম একটাই আর একটাই লাগি তারা করে সে সন্তানটা কিলা নেগ এখন উঠলে আহ কি হইব সামনে পরীক্ষা আসে স্কুলও যাইতে চাফরে উঠবো না মায়া করিয়া তুইরা তাহলে এই এই বাচ্চার কারণে যাহান নামও সম্পর্কে জবাব দিয়ে করতে আর এই সন্তানের মরার পর দোয়া করাইব হুজুরে দিয়া হুজু যখন তখন ই ফয়াই কিনা কই কিনা হয়নি না কেন হুজু যখন দোয়া করবা রব্বি হামুমা কামা রব্বা ইয়ারে সগিরা তখন আমিন কই না আমিনা কইল আমিন কীল করো হুজু আমার মা বাপরে আমরা এখন হুজু করলে ভালো হইব আর দোয়া শিকছিও নাই খর্তম খান শিকছি না আর নাইকার হুজরে দিয়ে দোয়া এলাম কারণ আমার বাড়িতে খানি গিয়ে আপনারা মারি জোয়া করলা মারি দোয়া করা যদি আপনি আমার বাড়ি গিয়ে খাইন আমি যদি আপনার বাড়িতে গিয়া খাই যারা খানি রান্ধিয়া যারা আদি আনিয়া সার্ভিস করে দিই তারা জানিনা যেহেতু জানি না শর্টকাট দোয়া গিয়ে আত্মা মারি দোয়া করাই তো সব জানে আহ আল্লাহ মালো বরকদ রুজি করো বরকদ করলাম তিটা খার তোর হইলো আমরা গেলা বিয়াবলামে বর এবং কনের লাগে যে বর কনে কি ইমাম এক্রতার সাথে করতে হইব আদব আছে আদবটেন করতে হইবো আমরা মনে করি আর কি না আল্লাহিক দাঁড় করত আমরা তোমার দোয়ার সময় কই তুমি বাবা গো আপনি আজকে আমারে দশটা টেকা দিতে হইব আপনি কইবা ইয়ার কি মানুষ সুয়ে সুয়ে যদি কিন্তু আমার আজকে স্কুলের বেতন দিতে হইব আল্লা আপনার আল্লাহ আল্লাহর কাছে আল্লাহারে দেখায় আর যদি এটা না আল্লাহ তোমারে দেখরা আর তুমি সুর দিয়ে দোয়া কররা আত্ম মালিশ করে দোয়া কররা আর সুরে তুই তালে তালে দোয়া কররা আর যে এক দু হয়েছে আইসক্রিম আত ও বিষ হয়ে গেছে আত্ম রাস্তে রসুল সাল্লা সাল্লামের দোয়াই নিবাদত নিবাদ মূল আর দোয়া করতেই রসুলের তরিকা রসুলের দোয়াইছেন বিয়া বাড়ি গেলে করতা এই করা রসুল বাথরুম ওয়াই করতে আপনি যদি না করিয়া আপনি যদি আনল বাথরুম ও ঢুকিয়া ঠিক মতো টয়লেট ওয়লেট ফেসবা ঠিকমতো আমার ঠিকমতো আমার দিও চিন্তান আছে আমার হেফাজত করিয়া যদি আপনি করিয়া বিরমাতি আর আমার বাথরুম ও ঢুকিয়ে এই জায়গা বানাইছি না কিন্তু যে জায়গা ফাড়ি না যেগু শিকছি আর যেগুত ফাড়ি না বুঝার তো অভিজ্ঞান সম্মানিত উপস্থিত যে আমরা যদি ইসলাম মানি তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ হইব আখারা তো কল্যাণ হইব মরার পরেও আমরা পাইবো আর যদি আমরা মনে করি আরাউন্ট বহু জিনিস তৈরি নাতি নশা সব রে থইয়া যাই খুব খুশি ফুয়া ব্যাংক চাকরি করে ফুড়িয়েলিশ সপ্তাহে সপ্তাহ হইয়া যাইব কিন্তু আখারাতে গেলে দেখা যায় লাগে আরো আজাব আল্লাহ সাল হেফাজত ফরকম